দেখা যায় না আল্লাহ রা হয়ে গেলেন শায়েখের দরবারে আবার কেন আমি লেখা দেখি না পৃষ্ঠা সাদা হয়ে গেল কারণটা কি আল্লাহরুলির দরবারে যাওয়ার পর আল্লাহর চোখের পানি ছেড়ে বলেন অ হাজিএম দাদ কপাল তোমার বড় ভালো কপাল তোমার হাদিসে কুসির মধ্যে জানা দেয় যেই পান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয় আমি আল্লাহর রহমান পাওয়ার জন্য এক হাত অগ্রসর যায় যখন বাংলা আল্লাহ আল্লাহ তাকে পাওয়ার জন্য দ্রুত গতিতে দৌরাইতে থাকে বাইরা আমার মুহাম্মদ মুহাম্মদানবী বললেন ও ইন্দা তার লেখা পড়ার কোন দরকার নাই তুমি আল্লাহকে এমন ভাবে রাজি করে ফেলেছ বাকি আল্লাহ সব জমা করে ঢুকায় দিছি কারণ ভাইরা আমার হাজি কে আল্লাপাক রবুল আলমীর সিনা টাইলে দিয়া ভরে দিলে কিন্তু মনে একটা প্রশ্নরে আল্লাহ আমি দোয়া করেছিলাম এক বড় বুজুগের সাথে তুমি আমার মোলাকাত হলো বড় বুজুগনা হুজুর শুধু মকতবে আলি মক্তবের হুজুর কেমনে বড় হুজুর হয় সাথে সাথে মুহাম্মদি দেখে বললেন তুমি যারা নিজেরা কোরআন শিখে অন্য কেউ শিক্ষা দেয় আল্লাহর আদালতে জমিনের মধ্যে তার থেকে উত্তম আর কেউ না ভাইরা আমার আল্লাহর তামান্না তৈরি কর একদিন আগে হোক পরে হোক আল্লাপাক তোমার তামান্না পূরণ করে দেবে পয় নম্বরে আরবি দুই চাপে পড়লেন না তিন নাম্বার চাপে পড়লেন কেন এ হলো একটা প্রশ্ন জবাব নী তিনটা চাপ দিল বললেন পড়তে জানি না তৃতীয় চাপে নবী পরলেন কেন জবাব হল প্রথম দুই চাপে বলা হয় নাই নবী কার নামে পড়বেন কার নামে পরবেন তৃতীয় চাপে বলা হলো পায় অম্বল আপনি আল্লাহ পাকের নামে পড়ু आल्ला नामे पढ़ जब नबी पढ़ा शुरू कर तीन नम्बर चापे नबी पढ़ार कारण उल्लेख आल्लार का नामे तुम्हें पढ़ो एखाना कि उपदेश নিরাপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমাদের উপদেশ সব ভেজাল হওয়ার কারণ আমাদের চোখে ভেজাল চোখের মধ্যে আমাদের ভেজাল মাঝে মাঝে আমি উদাহরণটা যদি কেউ আমার চোখে একটা কালো টুপি রাখা যাবে না উঠায় দাও ব্যাপারটা কি কালো টুপি নাকি আমার চশমার আয়না কালো কথা না কেন আমার যে ভেজাল খবর নিজের দোষ দেখলাম না পরের দোষ দিন গাইলাম মুনাফিকের খাতায় নামটা লেখাইলাম নিজের ছেলে নিজের বিবি ঠিকমতো চলে কিনা খবর নিলাম না অন্যের ছেলেমের খবর ওরে মুমিনের দল কোরআনের বাগানে বসার মানেটা কি এখান থেকে কিছু আমাদের বর্জনীয় নিয়ত করে বর্জন করার নিয়তে উঠে যাব। এবং তিয়ত করে সামন্দিক জীবনটা সুন্দর করার নিয়তে এখান থেকে উঠে যাব। এই নিয়তটা যদি হয় এই নিয়ত ওয়ালারা এখানে বসার সাথে সাথে গুনামা আপনারা চিনেন তো আয়না বাজারে গিয়ে শুনে আয়না বিক্রি হয় আয়না একটা আয়না খরিদ করে বাড়ির মধ্যে নিয়ে গেল বোকা বালিশের নিচে আয়না রাখে মাঝে গেল, কি ব্যাপার আমার স্বামী নাকি আবার সাইড কালেকশন করে নাকি গোপনে বালিশের নিচ দিয়ে উঠায় দেখে এবার চিন্তা করে দেখব আমার স্বামী গোপনে গোপনে কার সাথে সম্পর্ক করলো ম্যাডাম ও তার সেরা কারণ তার মিলবে সাথে খবিস ভালোর সাথে ভালো ম্যাডাম ও তার সেরা কম না আয়না তাকায় সেও জীবনে আয়না দেখে নাই আয়না দিয়ে তাকায় দেখে এক সুন্দরী যুবতীর চেহারা মাথা আমার স্বামী নাকি যার কাছকে আসলে ধরবো বাড়িতে আসার পরে গোপনে দরজা আটকায় তুমুল ঝগড়া চোর সমাধান হল না ম্যাডাম বলে তোমার নামে বিচার আমার শাশুড়ির কাছে দেব চলে গেল ম্যাডাম গিয়া বলে শাশুড়িয়া মা আপনার ছেলের অবস্থা বড় খারাপ কি খারাপ সাথে গভীর সম্পর্ক অন্য মেয়ের সাথে তাই নাকি বলে হ্যাঁ টের পাইলা কেউ নেই কয় বালিশের নিচে বলে তাই নাকি বলে হ্যাঁ ছবি আছে বলে আছে বলে দেখাও শাশুড়ি আয়না দিয়ে তাকা দেখে এক বৃদ্ধা বুড়ি মা মনে মনে করে রে কপাল খারাপ আজকে তোর জনমের মতো সাইজ করু ছেলে বাড়ি আসার পরে খানার প্লেট নিয়ে সাথে সম্পর্ক করতে কিন্তু আমি আয়না দিয়ে তাকায় দেখলাম এক বুড়া মহিলার ছবি কে আসলে কি দোষ এদের ভিতরে নাকি আয়নার দোষ নাকি নিজেদের নিজেদের দোষ দেখো আয়নার দোষ দেখো এই জমিনে তোমার চোখে মদিনার চশমা নাই কোরআনের চশমা নাই জিকিরের চশমা নাই তোমার চোখে এনজিওর চশমা লাগানো তোমার চোখে হারানের টাকার চশমা লাগানো তোমার চোখে আমেরিকা ব্রিটেন রাশিয়ার চশমা লাগানো এখন তুমি ওই নাত চশমা লাগা দেখো এই জমিনের মধ্যে সাদা টুপি সব খারাপ এই জমিনে খারাপ আওয়াজ খারাপ আসলে টুপি খারাপ না দাড়ি খারাপ না কোরআনের আওয়াজ খারাপ না ভালো করে গবেষণা করে দেখো মূলত তোমার দেমাগ খারাপ তোমার অন্তর খারাপ বন্ধু হয়ে যাও আল্লাহর নবী কেন দুই চাপে পড়লেন না তিন নাম্বার চাপে পড়লেন জবাব হলো দুই চাপে কারণ নাম নাই তৃতীয় চাপে কার নামে পড়ার কথা এখান থেকে দুনিয়াবাসী। যত লেখা পড়া আছে এই লেখাপড়া প্রথমত দুই প্রকার প্রথম লেখাপড়া দুই প্রকার এক প্রকার লেখা লেখাপড়া হলো আল্লাহর নামের পরা আর এক প্রকার লেখাপড়া হলো আল্লাহর নাম সারা পড়া। আল্লাহর পড়াটাকে শিক্ষা বলে জেনারেল শিক্ষা বলে ইংরেজি শিক্ষা বলে দুনিয়ার শিক্ষা বলে আর আল্লাহর নামের শিক্ষাটাকে কোরআনের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা বলে দনো শিক্ষার উদ্দেশ্য আলাদা প্রতিষ্ঠান গঠনতন্ত্র আলাদা দুনিয়ার শিক্ষার উদ্দেশ্য দুনিয়া কামাই করা আর আল্লাহর নামের লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়া না একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর গোলামি করা দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানকে স্কুল প্রাইমারি কলেজ ভার্সিটি বলা হয় আর আল্লাহর নামের শিক্ষা কেন্দ্রকে নুরানি মকত কেরাতুল কোরআন হিফজোখানা জামিয়া মাদ্রাসা বলা হয় দুই শিক্ষার মেরুকরণ আলাদা গঠনতন্ত্র আলাদা এই দুই শিক্ষার ফলাফল আলাদা দুনিয়ার লাইনের শিক্ষার ফলাফল একরকম আল্লাহর নামের শিক্ষার ফলাফল আলাদা অরে নবির উন্মতির দল দুনিয়ার লাইনে শিক্ষা গ্রহণ করলে মুসলমানের সন্তান কি হতে পারে আর গ্রহণ করলে মুসলমানের সন্তান কি কোন বক্তার বক্তৃতা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে মন্তব্য করা চরম বোকামে চরম ভাইরা আমার আল্লাহ রবুল আলামিন বলেন কোরআনের মহাব্বতে তুমি নিজের দিনকে মজবুত করে নাও বৃষ্টি জিকির করেন পরীক্ষা করতেছেন আল্লাহ কি করতেছেন পরীক্ষায় আমরা করতে আল্লাহ পাস করার তৌফিক দান করুন রকম যদি আপনারা করেন হুলুস পরীক্ষায় পাস করবেন কিভাবে পরীক্ষাই তো কষ্ট পরীক্ষা কি আল্লাহ আমাদের ধৈর্যের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন হওয়া ওলা হওয়া না অবা লা এমন লাহ এম্নলা এই বৃষ্টি পড়ে আমার দয়ার মা ZANG EN MUZIEK Shut ইজিতে মর মযদানে কার লা না তোমাকে আমি পো না আল্লাহ আমাদেরকে কবুল করু ইয়া এলাহি মুঝ সে তাক দেখ মুঝমে তুঝক এক ইয়া আল্লাহর উম্মককে সবক দিয়া বলেন হে দুনিয়ার জমিনে যত লেখা পড়া আছে প্রথমে দুই প্রকার এক প্রকার আল্লাহর নামের পরার এক প্রকার আল্লাহর নাম সারা পড়া আল্লাহর নামের পরা পড়লে কি হতে পারবা আল্লাহ জাগতিক ওপেন করে রেকর্ড করে না যদি কোনো কথা কোরআন হাদিস বিরোধী উল্টা পাল্টা বলি তুমি জুতা নিয়ে দাঁড়ায় থাকো আমার পিঠ তোমার জন্য ওপেন থাকবে আল্লাহ যদি বেজার হয়ে যায় তুই একা ধ্বংস হবি না তোর টোটাল ফ্যামিলিটাই ধ্বংস হায়া যাবি আল্লাহর নামের পর আল্লা নাম সারা পরা আল্লাহ কি হতে পারে আল্লাহ করে রাগ করবেন একটু প্রাথমিক কষ্ট হতে পারে পুরা সময়টা জবাব যখন পেয়ে যাবেন তখন আর প্রশ্ন থাকবে না মনের ভেতরে কোন কষ্ট থাকবে না আল্লাহর নাম সারা পরার যদি পরে মুসলমান কি হতে পারে ডাক্তার হতে পারে ডক্টর হতে পারে সব হতে পারে সাংবাদিক সাহিত্যিক কবি ডাক্তার প্রফেসর সব হতে পারে সব হতে পারে কিন্তু প্রকৃত পক্ষে মানুষ হতে পারে না জটিল প্রশ্ন আপনার অন্তরেও আমার অন্তরেও তাহলে যারা ইংরেজি পরে যারা কি মানুষ এবং মানুষের ডেফিনেশনটা কি একটু সময় যদি দেন আমি জবাবটা একটু দশ মিনিট পরে দিব ধৈর্য হবেনি ধৈর্য হবেনি নাকি চান্দি গরম হয়ে যাবে আল্লাহ সবার মাথা ঠান্ডা করে দিন মাথা তো ঠান্ডা কিন্তু যাদের মাথায় টুপি নাই নামাজ নাই গাঞ্জাটা নেই অল টাইম থাকে গরম বায়রা আমার সরকার বাহাদুর প্রশাসনিক মাধ্যমে মাদক দুনিয়ার থেকে বিদায় করার জন্য মাদকের মাদকের এত চেষ্টা করতেছেন আমরাও চেষ্টা করি বয়ানের মাধ্যমে উন্নতের বুঝাইতেছি কারণ বুঝের মাধ্যমে অনেকটাই সম্ভব যেটা ব্যা সম্ভব নয় বাইরা আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করলো নাম হলো তাসলিমা মেডিকেল সাইন্স লেখাপড়া কমপ্লিট করে এম ডাক্তার অশিক্ষিত না শিক্ষিতা অনেক লাখ রকম লেখাপড়া করেছে এখন এম ডাক্তার ডাক্তার হওয়ার পরে মাঝে মাঝে ডাক্তারি ফাঁকে ফাঁকে ইসলামী বইবস্থা গায়ন করে কোরআন পরে কোরআন পরে পরে একদিন দেখে কোরআনের মধ্যে আল্লাহর বিধান লেখা আছে নারীরা বোরকা পড়তে হবে পর্দা করতে হবে তাসিমা এম ডাক্তার হওয়ার পরে জ্ঞানী হওয়ার পরে তিনি মন্তব্য করে ফেললো নারীদের উপরে বরকা পড়ার এটা জুলুম আল্লাহ বর জম এক মহিলা কেন চার স্বামী রাখতে পারবে না এটা নারীদের উপরে জুলুম আল্লাহ বড় জালে শুধু এই মন্তব্য চুপে চুপে করে নাই সে বই বাজারে ছাড়ল বইয়ের নাম অপরপক্ষ বইয়ের নাম যাব না কেন যাব এটি বইয়ের নাম ডিজিটাল না। যাব না কেন যাব বইয়ের নাম অপর পক্ষ এ সমস্ত বইয়ের মধ্যে তাস্তিমান লেখে আমি তাস্তিমার প্যাট আমি তাস্তিমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকারিত ভাবে বাচ্চা থেকে পেটে বাচ্চা নিব এটা আমার অধিকার যে কেউ আমাকে বিবাহের বন্ধনে ইচ্ছা রকম দিতে পারবে না সারা মুসলমান মাতা গরমায় গেল যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো প্যাটে ডাকা মানুষের হয় না একমাত্র কুকুর নির্ভয় কুকুর নির্ভয় সারা বাংলাদেশের মুসলমান আন্দোলনের আন্দোলনে আমাদের একটা দাবি আমাকে গালি দাও সহ্য করে নিব আমার বাবার বিরুদ্ধে কথা বলবা মেনে নিব আমার পীরেরও যদি গালি দাও মেনে নিব তবে কোরআনের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে বললে বিন্দু মাত্র বোরকা পরাইয়া তাস্তিমাকে বিদেশে সফর করাই দিল গ্রামের একটা ভাষা আছে যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে জমিন থেকে পালায়ন করার সুযোগ দিলাম বোরকা যদি না পরতি বিমান আজ তার দুনিয়াতে শান্তি নাই শান্তি নাই প্রশ্নটার মূল টার্গেট ফলাফল হলো ডাক্তার গুলো আপনাদের মতো মন্তব্য কেন করেছে একমাত্র জবাব হল আল্লাহর নামের শিক্ষিকার অভাব কলেজের প্রফেসর মধ্যে ঢুকে ডাক শুনি বলে বলে হ্যাঁ স্যার আসি আমার নাম জানো হ্যাঁ প্রফেসর স্যার আপনার নাম জানি কি নাম বলে আপনার নাম আহমদ শরীফ শোন আজকে নতুন ওয়াজ করে যাই এতদিন শুনছো মক্কা শরীফ এতদিন তোমরা শুনেছো মদিনা শরীফ এতদিন শুনছো হাদিস শরীফ কোরআন শরীফ আজকে থেকে সমস্ত শরীব বাদ, কোরআন শরীফ হাদিস শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ বাঁধ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট বাইরে আমার একজন শিক্ষিত প্রফেসর হয়েও যে মন্তব্য গুলো করল এগুলো বিবেক মন্তব্য মানুষত্বের বাহিরের মন্তব্য কি মুসলমান স্কুল কলেজিটিতে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর প্রফেসর র্যাব আর্মি পুলিশ বড় মিথ্যা বলিও না পায় তারা যদি পারে তুমি কেন পারবা না তোমার অন্তর খারাপ পাল্লার রহমত তোমার উপরে নাই আল্লাহর নামের পরা এবার জবাব নেন মানুষ কাকে বলে আল্লাহ রব আলমিন সুরতুর রহমানে বলেন রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিখাইলেন যিনি হলকল ইন্সান মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান বলার ভঙ্গিটা আমাদের বিবেকের উল্টা আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম আমরা দেখি না না আল্লাহ আগে মানুষ বানাইছেন তারপরে কোরআন শিখাইছেন আল্লাহ আগে মানুষ বানাইছেন তারপরে কোরআন শিখাইছেন আমরা কোরআন শিখিয়া দুনিয়াতে আসি নাই বরং দুনিয়াতে আইসা মাদ্রাসায় পড়ে কোরআন শিখেছি তাহলে কথাটা এমন হওয়া তো যুক্তিযুক্ত ছিল আর রহমান khalaqal insan allamahul qur'an allamahul qur'an er age আল্লামাল কোরআন খলকল ইনসান আমি আমর রহমান কোরআন শেখাইলাম মানুষ বানাইলাম আমরা দেখি না আল্লাহ মানুষ বানাবার পরে কোরআন শেখাইলেন উল্টা কেন বললেন আসলে আমার আল্লাহর কথা উল্টা আমরা বুঝতে পারি না বুঝের এর ব্যাখ্যায় তারাম বলেন আল্লাহর আদালতে মানুষ কয়েক প্রকার আছে বংশগত মানুষ জন্মগত মানুষ আর গুণগত মানুষ ভালো করে খেয়াল করেন যত্নগত মানুষ বংশগত মানুষ গুণগত মানুষ মানুষের বংশে যত্ন নিলে তাকে বংশগত মানুষ বলে আদুল নবী আমাদের বংশগত পিতা আবুল বাসার জন্মগত মানুষ বলে যেই বাবার সন্তানের জন্ম হয় ওই বাবার থেকে আমিও তার থেকে বংশের পরিচয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আদালতে বংশগত মানুষের কোন ভেলু নাই পরিচয় চলবে না জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষের দাম গুণগত মানুষের দাম তাহলে মানুষের গুণটা কি ভালো করে শুনো আল্লাহ বকরব্বুল আলমিন বলেন মা তার এখানে বলেন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদাত করার জন্য কি করার জন্য কার ইবাদাত না কি মানুষের কার ইবাদাত মা আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ বাততি বাত্তি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়াটাই হলো বাতির গুণ যদি আলো না আলো দেওয়ার জন্য আলো দেওয়াটাই হলো বাতির গুণ এবার আপনারা বুঝলে জবাব দেন মানুষ কি জন্য বানাইছেন কি মানুষের গুণ খানা না মানুষের গুণ ঘুমানো না কারণ মানুষের এমন একটা গুণ আল্লাহ দিয়েছেন যে গুণটা কোনো ভিন্ন মাকলুকতের মধ্যে নাই ও মানুষ তুমি ইজিনিয়ারিং পাস করে দশ নয় তুমি বিমান আবিষ্কার করেছো এটা মানুষের গুণের বহির প্রকাশ নয় মানুষের গুণ হলো ইবাদাত ইবাদাত যদি বলো আমি প্লেন বানাইছি তুমি প্লেন বানাইতে কতটা পেট্রোল লাগে না ড্রাইভার লাগে না তুমি যেই বিমান তারা বানাইছো তোমার থেকে জ্ঞানী হলো আসমানের পাখি তুমি দশতলা বিল্ডিং করছো বিল্ডিং এর সিস্টেম ভালো হয় নাই এক ইঞ্জিনিয়ার বিল্ডিং করে আর ইঞ্জিনিয়ার কায় ভুল হয়েছে ভাঙ এটা ভালো হয় নাই সুতা টান দিয়ে দেখো ভেজাল অথচ মৌমাসির বাসা দিয়ে দে আলাদা মধু রাখার থাকার গুলো আলাদা বোতলের মুখ গুলো খুলে জমিনের দিকে ফিরায় রাখছে মনকে মন বাসার ভিতরে মধু থাকে তাকায় দেখ এক ফোটা মধু জমিনে ভরে না সাথে কোন স্পেসে মিল নেই পাকা বোকা হয়ে আছে ওরে নবির পরে চুরি করছো ভাল ওরে নবীর বাবই পাখি বাসা বানায় বাবই পাখি তাল গাছের ভেতরে বাসা বাঁধে কিরে বাবই পাখি তাল বাসা বাঁধলি কেন নারিকেল গাছ দেখো না বাবুই পাখি ডাক দিয়ে দেয় না না যদি এই জমিনে আসে সব গাছ ভেঙে যাবে আমরা বাবুই পাখি জানি সহশায় তাল গাছ ভাঙবে না তুমি কি এর ইঞ্জিনিয়ার তোমার থেকে বড় ইঞ্জিনিয়ার বাবুই পাখি তাহলে মাস্তানি করো কেন তুমি আর কত সাথে ও বেশি খাইতে পারে ওরে খাওয় এক আল্লাহর মন্দা রাস্তা দিয়া যায় রাস্তার শাসনে এক পুরুব্বিতারা তারা আমি মেহমান সারা খানা খাই না আল্লাহর বান্দারে বারান্দায় বসায়া বেতর থেকে গোস্তের পেয়ালা দিয়া রুটি আনতে গেল এমন খাউয়ালের গোষ্ঠী রুটি আনতে আনতে মালিকায় দেহে গোষ্ঠের পেয়ালা খালি হয়ে গেছে আবার রুটির দেখে রুটি নাই এরকম তিন চার করে পাতিল খালি শেষ শেষ ও এবার ঘরের মালিক কয় বাইজান মেহমান তো বানাইলাম কই যাইবেন বলেন বলে ডাক্তারের কাছে যাব কেন বলে কপাল বড় খারাপ আমার খাওয়ানের কোনো রুচি নাই খাওয়ার কি নাই বাংলাদি মসজিদের মধ্যে সব বরাতের তবারক নিয়ে কিলাকিলিতে মসজিদ আলাদা দেখছেন নি তবারকের একসঙ্গি দুনিয়া কি নজর হায় নি গুইয় কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারণ যারা কেসিগে ঠকছে না বৃষ্টি হচ্ছে আল্লাহ আপনি কবুল করেন ভায় আমার চলবে আর একটু অনবিরুমত মানুষ কেন বানাইলেন বেশি খাওয়ানোর জন্য তুমি কত খাইতে পারো বাঙালি কত খাইতে পারো পৃথিবীর একটা পাহাড়ের নাম হলো কোহের গাছ ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে প্রাণীটার নাম হলো শিম ওই সিমুরগের দৈনিক খানা। কেউ লিখেছেন চল্লিশ কেউ লিখেছেন মোটা তাজা হাতি কে খাওয়ায় কে খাওয়া ও গর্তা ওয়াকুল উপরে ভরসা কর টেনশন না একটু কষ্ট করিয়া চল আল্লাহ আসমান থেকে খানা তোমার ঘরে পৌঁছায় দিবে আল্লাহ পারেন কি পারেন না एकमत अल्लाह रसनी কেন তুমি মানুষের কবরে চাও আমার যাত্রাবাড়ি এলাকার মুসলমান কোন জবাব দাও বরফ বীর আব্দুল কাদের জিলানি খাজা মিন্তিআ এরকম জালাল রহমাত বলার তাই ভাইরা আমার নবির মাজারের থেকে দামি আমার মদিনার নবীর দরবার শরীফ থেকে পৃথিবীতে আর কোন দামি দরবার শরীফ নাই দামি দরবারে যা চলবে না অন্য দরবারেও তা চলবে না যদি পীরের মাজার শরীফে মোমবাতি জ্বালাইলে সবাব মনে করো দাম হয় তাহলে অর্ডার দিয়া বড় একটা বোম আমার মদিনার নবীর মাজারে লাগাও কোন মোম লাগবে না মোমবাতি জ্বালায় কেন আলো দিব আর যারা মোমবাতি বানায় এরা তো পা শক্ত নামাজও ঠিক মতো পরে না মত এখন আল্লাহওয়ালার কবরে বেনামাজির বানানো মোম দেওয়ার কোন যুক্তিগত না নবী মাজারে টাকা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে বিশাল টাকার বস্তা বান্ডিং করে রসুলের মাজারে আগে পাঠা কারণ সেটা বড় মাজার ঠিক নি আল্লাহ আপনি আমাদের হেদায়াত করেন মানুষ কেন বানাইছেন না না মানুষ খাওয়া তো গরুতেও খায় গরু সারাদিনের চিন্তা ২৪ ঘন্টা টেনশন খাবে আর বাসবে আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইলাম একত্র জবাব হলো ইবাদাত করার জন্য কার ইবাদাত তাহলে মানুষের জুন কি ভাই বলেন মানুষের জুন কি বা ওই যে বলছিলাম আল্লাহ কেন বললেন মানুষ বানাবার আগে বললেন কোরআন মানুষ বানাইছি আল্লাহ বলেন দামি আর এবার যদি শিখতে চাও আন্দাজি চেষ্টা করলে হবে না আন্দাজি জিকির করলে হবে না আন্দাজি নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না কি আল্লাহর কোরআন শিখে শিখে এবার আদাত করো পাক এদিকে ইঙ্গিত করে বললেন ইবাদাত যদি করতে চাও কোরআন হাদিস দিয়ে তোমার এবাদাতের সিস্টেম জানতে হবে